আবু হুরাই রাহন হতে বর্ণিত নবী সাল্লাই বললেন হে আবদে মানাফের বংশধরগণ তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহর শাস্তি হতে বাঁচাও হে আব্দুল মুতালিবের বংশধরগন তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করো হে জুবারের মা আল্লাহ রসুলের ফুপু হে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এর কন্যা ফাতিমা তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো তোমাদেরকে আজাব হতে বাঁচানোর সামান্যতম ক্ষমতাও আমার নাই আর আমার ধন সম্পদ হতে তোমরা যা ইচ্ছা তা চেয়ে নিতে পারো